এর জন্য যারা এখন মহলে দাঁড়িয়ে আছেন তাদেরকে honored সম্মান আছে বরাবর কবি হিসেবে বক্তব্য সুন্দর الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالده الذنون ولا يتبه الواسدون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم متاقل الجبال ومكاهل البحار وعدد قطر الأمثار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرة عليه النهار ولا تراري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوخلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فتاحة صالح حكمة جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشى صوت داود غب دانيال وقار إلياس سهد يسا قوة موسى حيبة سليمان وإلم القبر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وان تنظر نفس ما قدمت لفادوا اتقوا الله ان الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون وتوضعون كما تستيقظون وتحاسبون بما تعملون সম্মানিত সদরে জলসা উপস্থিতা এক দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে পর্দার অন্তরালে মা ওরা কোরআনে করিম এবং হাবিফ থেকে যতটুকু তেল করলাম আশা রাখি একই ভিত্তি করে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন হায়ারটা অতি ছোট আজকে যারা আমরা উপস্থিত একদিন আসবে আমরা কেউ জমিনের বুকে থাকবো না আর আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে যারা ছিল অধিকাংশই আজকে জমিনের বুকে নাই আর বর্তমানে আমরা যারা বিদ্যমান পঞ্চাশ বছর পরে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই আমরা জমিনের উপরে থাকব না বিদায় হায়ারটা অতি ছোট কতটুকু আমি বললে চলবে না যেই ব্যক্তিকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন না যিনি জগতের উৎস চলেন উনাকে জিজ্ঞাসা করি আদম সালামকে যখন আল্লাহ পয়দা করেন চল্লিশ বৎসর আর চল্লিশ বৎসর পরে আল্লাহ রুহ দেন রুহ যখন পরিপূর্ণ দিলেন রু চলতে চলতে যখন চোখে গেল তো উপরের দিকে তাকাইলেন এই জন্য মানব সন্তানের রীতি আর নীতি হলো বাচ্চাদেরকে দেখবেন জন্ম হওয়ার পরে ডাইনে কম দেখে উপরে বেশি দেখে ঠিক না আপনাদের এখানে মনে হয় উল্টা হবে ঠিক না এটা হলো বাবার অভ্যাস তার অভ্যাস বাবা আদম আলা ইসলামের অভ্যাস উনি উপরে দেখতেন ফিল সেই মাত্র উনি দেখলেন যে আরো সে লেখা আছে হিন্দা আনা আমি ছাড়ার কোনো আল্লাহ নাই লা ইলাহা ইল্লা الله আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নাই মুহাম্মাদুর আব্দি ওয়া রাসূলি মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল মান যে আমার উপরে ইমান আনবে আর আমার নবীদেরকে মানবে আই আমি আমার জিম্মায় তাকে জান্ন করাবো যেটা আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক না উদ্দেশ্যের ভিতরে একটা হলো জান্নাত পায়া যাওয়া ঠিক না আরেকটা উদ্দেশ্য হলো যিনি আমাদেরকে অস্তিত্বে আনছেন উনি আমাদের উপরে রাজি হয়ে যাওয়া কি বলেন এটাই তো জীবনের উদ্দেশ্য না আর কিছু আছে একটা হলো যিনি আমাদেরকে পয়দা করছেন উনি রাজি হয়ে যান আর আরেকটা হলো উনি রাজি হয়ে আমাদেরকে চির ঠিকানা জান্নাত দেওয়া যান তো রু যখন পরিপূর্ণ হলো ফেরেশ তারা বললেন এইবার চলেন বাড়িতে বললেন বাড়ি আবার কোথায় বলে জান্নাতে যেতে হবে নাদম আল ইসলাম কে পয়দা করার পরে আল্লাহ জান্নাতের ভিতরে রাখতেন ঠিক না তো জাননাতে যখন ঢুকতেছেন তো দরজায় লেখা জান্নাতের দরজায় বড় করা লেখা তো দেখা ঢুকতেছেন ভিতরে ঢুকা যেই গাছেই তাকান যেই পাতার দিকেই তাকান যেই ফুলের দিকেই তাকান যেই ফলের দিকেই তাকান রসুল্লাহ তো আদম আল ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কে মন হুয়া এ আবার কে আল্লাহ ইসমাহ যার নামের সাথে যার নামটা আপনার সাথে মিলায় লেখা দিতেন এই ব্যক্তি আবার কে আমার আগে তো কেউ আসে নাই তো আল্লাহ বলতেছেন আল্লাহরি আল্লাহু আল্লাহ আলম তুমি জানো না চিনো না হুলামা ফাল আদম যদি উনি না তো আমি হইত করতাম না আপনাও তৈরি হইতেন ওই নবীকে জিজ্ঞাসা করি ঠিক না ওনাকে জিজ্ঞাসা করতে হবে এই জন্য আবু হলার রবি আল্লাহ যখন জিজ্ঞাসা করতেন রাসুল আল্লাহ আপনি কখন নবী ছিলেন কখন নবী ছিলেন তো উনি প্রতি উত্তরে বলতে পারতেন ঘোষণা হয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর এইটা বলে নাই যে আমার যখন চল্লিশ বছর ছয় মাস দশ দিন তখন আমি নবী আল্লাহ রসুল জবাব দিতেছে আনা বিশ জুন আমি নবী ছিলাম ওই সময় নবী ছিলাম যখন আদম আলাই ইসলামের মাটি নির্বাচিত করা হয় নাই মাটিকে আনাও হয় নাই পানিও ডালা হয় নাই বন্ধাও হয় নাই আমি এর পূর্ব নবী ছিলাম ওই নবী ওই নবী ওই নবীকে জিজ্ঞাস করি চলেন যাকে ছাড়া কোনো কিছু গতি নাই বেড়া পার হবে না এই আমি ছোট্ট একটা প্রশ্ন উপস্থাপন করে আর আগে বাড়ব মানুষ দুনিয়ার যেই কোথাও বাস করুক করতে পারে এটা মানুষের রুচি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছে দুনিয়ার যেই কোন সোসাইটি প্রান্তে বাস করতে পারে যদি যোগ্যতা থাকে তো হোয়াইট হাউসও বাস করতে পারে কর তুমি বাস কোন অসুবিধা নেই হোয়াইট হাউস চিনেন হ্যাঁ আবার বলেন না আমি রাজনীতি বাস করতে না না আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ঢাকার গুলশানে থাকতে পারে বনানিতে থাকতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিস দুনিয়র যেই কোনো জায়গায় ইচ্ছা থাকতে পারে জাপানের টোকিওতে থাকতে পারে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকতে পারে হ্যাঁ করিয়া শিউলে থাকতে পারে দুনিয়ার যে কুতো বাস করতে পারে স্বাধীনতা স্বাধীনতা নাই যদি চলতো বলেন আপনারা রাজবাড়িতে জন্ম নিতেন হ্যাঁ আসার ব্যাপারে যদি মতামত চলতো আল্লাহ যদি মতামত জিজ্ঞাসা করতো তুমি কোথায় যাইবা তাহলে আপনারা কি রাজবাড়িতে জন্ম নিতেন কি হ্যাঁ আরে আপনি বলতেন মক্কায় সবাই বলতো কি আমি প্যারিসে আমি নিউ ইয়র্কে আমি ঠিক না আমি জার্মানিতে আমি মাদ্রিদে হ্যাঁ দুনিয়ার উন্নত জায়গায় আমি জন্ম এই রাজবাড়িতে কেন জন্ম নিব আসার ব্যাপারে মতামত চলে নাই যাওয়ার ব্যাপার ও কোনো মতামত চলবে না দুনিয়া আসার পরে স্বাধীনতা আছে যে কোনো সোসাইটি যে কোনো জায়গায় তুমি বাস করতে পারো তোমার ইচ্ছা যদি তোমার ভিতরে অ্যাবিলিটি থাকে আর যোগ্যতা থাকে কিন্তু আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলো যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন ওই আল্লাহর কাছে মূল্যায়ন কোন সোসাইটিতে থাকলে বুঝে আসছে আমার কথা আমার যদি প্রশ্ন মনে না থাকে আমার ওয়াজ বুঝবেন না আপনারা কথা বুঝে আসবে না দেখ না আমার কথা এরকমই মোটা বাহির হবে না ডাইনে না বামে আমার কথা হইল তুমি কোন সোসাইটিতে থাকলে যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছে যে আল্লাহ আমরা নিজেরা সব ইচ্ছায় আসি নাই আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে পয়দা করছেন এই জন্যই আল্লাহ বলছে ইয়া ইবেন আদম ও আদম সন্তান দুনিয়ার যে কোনো সোসাইটিতে থাকো যেই কোন বংশে যে নেও দেশে থাকো শুনো শুনো শুনো এক সময় ছিল ও নারী ও পুরুষ ও শহরবাসী ও গ্রামবাসী কানের পর্দা সরায় শুনো শুনো শুনো মা বিষয় তুমি কিছুই ছিল না তোমার কোনো অস্তিত্বই ছিল না লিয়মপুরা তুমি কোন উল্লেখযোগ্য বস্তু ছিলেনা ছিল কিংতা মা আমা তুমি নিকৃষ্ট পানি ছিলা সল বি আমি বাহির করছি জমা তুকি বাম্মিক তোর মার পেটের ভিতরে একত্র করছি সুম্মা গোসাই টুকিল পর্দা দিয়ে আবদ্ধ করছি তি সালা গুলু মার তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাই পরে আমি প্রসেসিং করছি মা আমি না নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা পরে হাড্ডি কতই আলাইহি আলাই হিল এর উপরে বস্তের আবরণ আমি চড়াই আছি হাল ইকিরু আহাজুম লাইরি বলো আমি ব্যতীত ক্ষমতা কেউ রাখে আল্লাহ জবাব দিতে একদিরু আলাদা লিখা হাজুম গাইরি। আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না আমি তোকে অস্তিত্বে আনছি আমি আমি আমি আমি কিভাবে অস্তিত্বে আনছি এটাও দেখো প্রতিদিন রেহেনের ফেরেস্তাকে বলছি আত্মে আত্মে রাস্তাকে প্রশস্ত করলে আমার মুদ্র তোমার শরিক যখন তোমার সময় পুরা হইল আমি বাহির করছি পলা এলাকা তিন নুন তাক্তা দাঁত তোমার ছিল না কাটার প্রশ্ন ওঠে না ওলা এলাকা লিচা নুন তোমার জিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওলা এলাকা উদ নুন কান ছিল কিন্তু শ্রবণ ক্ষমতা ছিল না পলা এলেখা আকলুন তোমাই নগদ ছিল কিন্তু বালা মন্দ বুঝার ক্ষমতা তোমার ভেতরে ছিল না বলে এলেখা কালগুন তথাপ ধরার ক্ষমতা ছিল না ছিল কিন্তু ধরার চলার ক্ষমতা তোমার ছিল না ফোকসটা তাহার রাত ক্ষমতাই তোমার ছিল আর কিচ্ছু তোমার ছিল না তোমাকে আমি লালিত পালিত করছি তোমাকে আমি লালন পালন করছি সব কিছু আমি তোমাকে দিচ্ছি তোমার ব্যক্তিগত কোনো না না না ব্যক্তিগত অর্জনও নাই ব্যক্তিগত ক্রেডিটও নাই ব্যক্তিগত পজিশনও নাই সব কিছু আমার দেওয়া গড গিফটেড আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া ঠিক তো আপনারা আমার সাথে আল্লাহ বলে শোনো পকাত হার নড়ে চলার ক্ষমতা তোমার ছিল তোমাকে আমি লালিত পালিত করছি কিভাবে করছি এটাও দেখো যে আলত হানা না মার দিলে বাবার দিলে পুঁপো ফুকুর দিলে এমনকি তোমার পাপের চরম দুশ্মনের দিলেও আমি ভালোবাসার চাল বুনছি ভালোবাসার জাল তোমার জন্য আমি দুধ যার কোন বিকল্প নাই হাজন তু সীতা শীতের ছোঁয়া লাগতে যেখানেই শীতের ছোঁয়া লাগতে ওইখানে মার দুধকে আমি হিটার কিনতে হয় নাই আমি ভিতরে হিটার ফিট করে রাখি। আর ওই হিটারের মাধ্যমে গরম করে তোর মুখে পেশ করি। ছোয়া রাখতে তোর আব্বাকে ফ্রিজ কিনতে হয় নাই আমি আল্লাহ কুচরুতের মাধ্যমে দুধের ভিতরে ফ্রিজকে ফিট করছি আর ঠান্ডা করা তোর মুখের ভিতরে পেশ করছি আর শোন শোন শোন দুনিয়া আসার পরে সর্বপ্রথম তোকে আমি কান্না শিখাইছি কান্না জানছি না বলে। তো আসার বুকা তোকে কান্না শিখাইছি শুধু কান্না কান্না ছিল না কান্নার ভিতরে আমি জাদু ধরে দিচ্ছি জাদু জাদুমাই যখনই তুমি কান্নার সুর তুলতো তো দুষ্মনকে পর্যন্ত তোর দিকে আমি তো বাচ্চা কাঁদে কেন কাঁধে কেন কাঁধে কেন ঠিক না আল্লাহ দেখ আমি তোকে দিচ্ছি এই জন্য আমার প্রশ্ন যেই কোন সোসাইটিতে থাকি না কেন যে কোনো পরিবেশে থাকি না কেন যে কোনো স্তরে থাকি না কেন যে কোনো মর্যাদায় থাকি না কেন যে কোনো জায়গায় থাকি না কেন যে কোনো আর বংশে থাকি না কেন যতই উপরে হই আর যতই নিচে হই ওই প্রভু যিনি আমাকে অস্তিত্বে আনছে উনার কাছে আমার মূল্য কোন জিনিসের ভিত্তিতে উনি যদি মূল্যায়ন করে তো মূল্য উনি যদি মূল্যায়ন না করে তো সমগ্র জগতের মূল্য আমার কাছে মূল্য হবে না একদিন জিরুতে রূপান্তরিত হবে জিরো জিরো জিরো জিরো জিরো ঘোষণা ওই প্রবুর স্লোগান ওই প্রবুর এলান ওই প্রভুর জুড়ে আওয়াজ দিতে যে সমগ্র দুনিয়া ওই ব্যক্তি কাম্য জুহানি না যে যাহার নাম থেকে বাঁচল খিলাই চা পতন ফে কামিয়া হল আর দুনিয়ার উঁচা নিচা দুনিয়ার নিচে অমল হায়াতুল দুনিয়া ইল্লাউল গুরু শোনো শোনো দুনিয়ার উঁচা নিচা এটা হলো ধুকা ধুকা হটির তৈরি মাটির উপরে মাটি মাটির উপরে মাটিং ঠিক না কি বলেন মাটির উপরে মাটি মাটির উপরে মাটি গরুর ধুখ ধুখা ধোকা আর কিচ্ছু না লক্ষ্মু খেলা তামাশা আগে দেখো তুমি যে কোনো সোসাইটিতে থাকো এই রাজবাড়ির এই অজয় পারাগায় গ্রামে থাকো কিন্তু তুমি দেখো তোমার প্রভুর কাছে তোমার মূল্য কোন জিনিসের ভিত্তিতে ওই জিনিস যদি তোমার কাছে থাকে তোমাকে যদি যদি চিনে তোমার কোনো মূল্য নাও থাকে তো প্রভু বলতেছে তোমাকে আমি এরকম দামি বানাবো এরকম দামি এরকম দামি বানাবো এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি আমি প্রভু পর্যন্ত তোমাকে স্বাগত জানাইতে বাধ্য হব সৃষ্টি তো সৃষ্টি আমি প্রভু তোমাকে স্বাগত জানাবো আমি প্রভু সৃষ্টি সৃষ্টি তোমার মালায় গলায় ফুলের মালা পড়াবে সৃষ্টিত সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি আমি প্রভু তোমার মালায় ফুলের মালা পড়াবো তোমার গলায় ফুলের মালা পরাব। আ হাবিস আছে হাবিস আল্লাহ রসুল বোঝা দিছেন ও উম্মি রপি আমার রব আমার রপ আমার রব আমার রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে স্বাগত আর কোন উন্মত কে না সকাহুম রব শুধু স্বাগত জানাবে না স্বাগত শুধু স্বাগত জানাবে না এরকম সরাবান তহুরে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে বন্ধা খুল মুখ আমি তোকে পান করায় একটা তোর দিলকে ঠান্ডা করবো আর বলবে যখন ডুবে তো জিজ্ঞাসা করবে সালাম আবী ও বন্ধা সালাম বাকি কর সালাম বলবে কোন সৃষ্টি আগে কর, সালাম সালাম রাহিম রব্বুর রাহিম বলবে মাথাটা আগে কর আমার সালাম বাকি চল আমি তোর গলায় সালামের মালা পড়ায় এই আমার প্রশ্ন কোন সোসাইটিতে কোন সোসাইটিতে আমি আমাকে রাখলে আমার কাছে মূল্যায়ন পাবো দুনিয়াওয়ালা মূল্যায়ন করুক আর না করুক কিছু আসে যায় না মূল্যায়ন করলেও আসে যায় না মূল্যায়ন না করলেও আসে যায় না এটা তো দুনিয়া এটা তো দুনিয়ার নীতি এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীকে সবাই সালাম করবে এটা তো নীতি ঠিক না এটা তো সামাজিক নীতি এই এলাকার সবচেয়ে বড় জমিদারকে সবাই সালাম করবে এটা তো সামাজিক নীতি এই এলাকার সবচেয়ে বড় উঁচা পদওয়ালাকে সবাই সালাম করবে এটা তো সামাজিক নীতি এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হল যে পূর্ব অস্তিত্বে নিয়ে আসতে উনার কাছে কোন সোসাইটির ভিত্তিতে মূল্যায়ন সোসাইটির দৌড়াইতেছি না না, যেটা বলতেছিলাম আমি শুরু এইখান থেকে বাহির হয়ে চলে আছি যে অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবো বেশি দিন না কতদিন থাকবো চলেন ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করি চিনাকে না হইলে কিছুই তৈরি হতো না আমি বললে চলবে না আমি বললে চলবে না সবাই পালাম্মা বাকাইটা যখনই তুমি কান্না সুর তুলছ আমি সবাইকে তোমার দিকে দৌড়ে আছি মা দৌড় দেব সবাই যদি যে কষ্ট কষ্টকে পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয় তো পাথরের পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে মা এই কষ্ট সহ্য করে কিন্তু মাকে যদি জিজ্ঞাসা করা এত কষ্ট তারপরও কেন প্যাটে বলে না না না না কলিজার টুকরার মুখ যখন দেখবো তো নিবি সে সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে ঠিক ঠিক না ঠিক আল্লাহ বলে তোমার শুনো শুনো শোনো আর শুনো আর শুনো তোমাকে কিভাবে আমি অস্তিত্ব আনছি কিভাবে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করছি কিভাবে তোমাকে আমি লালিত পালিত করছি শুনো শুনো শোনো কাউকে আমি শান্তি ভরে খাইতেও দেই খাইতে পারে বাচ্চা না খাইলে ঘুমাইতে পারে বাচ্চা না ঘুমাইলে আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্বে আসি ফলা উদি কত বি যখন আমার তাবি তোমার ভিতরে চলছে চক্ষু দেখতে শুরু করছে আমার থেকে বিমুখ হয় আমার থেকে দূরে সরে আমার থেকে দূরে সরা যায় আমার পরিচয় ভুলা যায় আমাকে ভুলা যায় আমি কোন সোসাইটিতে মূল্যায়ন করব এটা ভুলা যায় আর যখন দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়ার দিকে যখন তার দৌড় শুরু হয় দৌড় হওয়া উচিত ছিল আমার দিকে ফাফিল রু ই দৌড় হওয়া দরকার ছিল আমার দিকে দৌড় দাও তো আমার দিকে দাও কেননা আমি তোমাকে অস্তিত্বে আনছি আমি তোমাকে লালিত পালিত করছি আমি তোমাকে সুরক্ষিত করতেছি আমি তোমাকে রক্ষণা বেক্ষণ করতেছি আমি ব্যতীত যদি আমি মুর্ধখান থেকে সেরা যাই তো তুমি এক সেকেন্ড তো বাঁচতে পারবো আমার কথা না না না পালিয়াকান্তির মানুষকে নিয়ে আব কোথায় আমার প্যাটে কেন কেন কেন কেন কেন প্যাটে নিবে কেন নিবে বলে ইয়িকা তা তোমার খায় তোমার না করে ইয়ংগর আইনী কাছি তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার না প্রমাণী করে প্রমানি করে আসি তোমার দেওয়া তিল দিয়া চিন্তার বোঝা উঠা আর তোমার তোমার প্রমাণী করে ইয়িস কাওয়াইয়া আসি তোমার দেওয়া হাত দিয়ে ধরে আর তোমার না করে ইয়ংশি গিরিজিবি কাওয়াইয়া আসি তোমার দেওয়া পাও দিয়ে চলে তোমার না ফরমানি করে একটা তোমার দাওয়া শক্তি দিয়া গর্ব আর করে আর তোমার না ফরমানি করে একটা খের বেআায় তোমার দাওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার না প্রমাণী করে ইলামাতা আসতে আমি কতদিন করব। কতদিন সবুর করব আল্লাহ বলে তুমি পেটে নিবা তো কিভাবে নিবা কয় চাল তাহারি আমি আমার পিঠটাকে হেলাই দিব সবাইকে আমার পেটে নিয়ে আগুলে সবকিছু পিঠ হেলানো বুঝেন কি ভূমিকম্প জমিনের পিঠ হেলে ঠিক না প্রথম শুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া দেখতে বাড়ি ওইখানে যে আমার মনে উঠছে এখানে আল্লাহ চাল্লাপি ঠেলানোর অনুমতি দিতে আমার দেশে দেয় নাই এখন আমার দেশে দেয় নাই জমিন বলে বলে তোমাকে আমি সুরক্ষিত করতেছি তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করতেছি তোমাকে আমি পরিচালনা করতেছি তোমাকে আমি চালাইতেছি ও যুবক ও বৃদ্ধ ও নারী ও পুরুষ যদি আল্লাহ সুরক্ষিত না রাখে কোন প্রাণী আমাদেরকে সুরক্ষিত থাকতে দিবে না আল্লাহ আল্লাহুল্লাহারুয়াহিনুরাবা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দাও না কি করবে সমগ্র সম্পদের সারা দুনিয়ার চতুর্দিকে সমুদ্র ঠিক না কি কর তেত্রিশ ভাগ ফল সাতষাটটি ভাগ জল শুধু দিক দিয়ে একটা দোবে উঠাবে দিক দিয়ে গড়ায় প্যাকে নিয়ে যাবে ঠিক না হ্যাঁ স্তা বলে আলাই হেহান আমি এদের উপরে বাতাস এরকম পাঠাবো যে আমার সামান্য বাতাস এদেরকে করার জন্য যথেষ্ট জিবিল বলে আমার কিচ্ছু লাগবে না আমার মাথা সাত আকাশের উপরে আমার পাও সাত জমিনের নিচে আমাকে হুকুম দেন আমি একটা পথ কে মারবো আর সবলে সব ধ্বংস আপনার শক্তি কত মা আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই কিন্তু আপনাকে আমি তথ্য দিতেছি আমার এক পরের এক কোন এক পরের এক আমি আর জাতির জন্য ব্যবহার করছি আকাশ তুমি আকাশ পর্যন্ত নিয়ে গেছি সোম্মা কাল্লাস পরে উল্টায় মেয়াদিস পাহারা নাই নীলাইয়া জামক পর্যন্ত জন্য তাকে ডেটসি বানায় দিচ্ছি জর্ডানের মরা সমুদ্র যেটা জর্ডানের ডেটসি বানায় দিছি ডেটসি মরা সমুদ্র যদি বন্দা তোমরা পয়দা করে থাকো তাইলে তুমি ধ্বংস করতে পারো কান আব দি যদি বন্ধা আমি পয়দা করে থাকি আর যদি আমার হয় আমি চুকে জড়া আনিবিনার মা আমার চেয়ে বড় তাক ওই আল্লাহ অস্তিত্বে আনতে ওই আল্লাহ সুরক্ষিত করতেছে আমার প্রশ্ন ওই আল্লাহ কোন সোসাইটির দামি লম্বা করবো না যিনি প্রথম যখন জন্ম নিতেন ইবনা আব্বাস নদী একদিন বলতে যা পথি যা তোমার যে একদিন বিরাট মর্যাদা হবে তুমি যেদিন জন্ম নিচো আমি বুঝছি চাচা কি করে সময় সময় চন্দ্র সারাদিন পার হয়ে গেছে বিকাল যখন সূর্য ডুবছে চন্দ্র উদিত হয়েছে চন্দ্র ডাইনে ছিল অথবা বামে ছিল ওই দিন পুরো উপরে চলে আসতে বলে তোমাকে বাহিরে সোয়া রাখি চন্দ্রটা তোমার উপরে চলে আসছে করতেছিল চন্দ্র এদিকে লাভ দিতেছিল তুমি হাত পাও নাটতে ছিলা আর উপরে চন্দ্র নাচতে ছিল রুশেষা মুসকি মুস্কি হাঁটতে সে আর বলতেছে চাচা চাচা জানেন চন্দ্র কি বলতেছিল ওইটা তো বাকিটা জানিনা ছিল চন্দ্র আমাকে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করি ওই ব্যক্তি ব্যতীত দুনিয়া বুঝে আসবে না ওই ব্যক্তি ব্যতীত আখেরাতো বুঝে আসবে না ওই ব্যক্তি ব্যতীত কোরআন বুঝে আসবে না ওই ব্যক্তি ব্যতীত হাবি তো আসবে না ওই ব্যক্তি ব্যতীত আমার সিন্দিগির কিছুই বুঝে আসবে না সামনে যে বুঝাবো আপনাদেরকে তারপরে তারপরে যখন জন্ম নিতেছে জন্ম দুনিয়াতে আসতেছে শেফা বসা ছিল সেপা শেফা হুজুফুল ইসলামের আব্বাসনের এক পাবি এক খাদেমা শেফা শেফা বলে যখন বাহির হইল নিট থেকে যখন বাহির হয়েছে নিট এন্ড ক্লিন ঘটনা করা অবস্থায় বাহির হই। আমি যখন রাত্রি রাত্রে দেরি দিকে উঠছে টাইম দিকে উঠছে উল্টা সিধা ফেলতায় পড়া গেছে যখন সে বিলকুল বিলকুল আঙ্গুলি আম্মাজন বলে সমগ্র জগৎ আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় আমি রুমের রাস্তা সাপ দেখতেছিলাম মানুষের রাস্তা সাপ দেখতেছিলাম আর পাপতে এটা কেমন বাচ্চা কেমন বাচ্চা কেমন বাচ্চা আমি দৌড়ে পুলের ভিতরে নিছি ঝাঁপ ফাঁটা গেছে ম্যাগের টুকরা ঘরের ভিতরে ঢুকছে টুইটা ঘরকে অন্ধকার কিছুক্ষণ পরে আমার কুল থেকে বাচ্চা গায়েব হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসতেছে এই বাচ্চাকে নিয়ে আমি সবগুলো তর্জমা করতে পারবো না আমি দৌড়ে চলে যাব আতু হু আদম মারে পাতা শীষ সোজা হাতা নোলাতা হেসম উসরা জমা সবু জিহাদুষা হুকা দানিয়ার সৌতা দাউ বক রা ইলিয় সৌদা ইসা হুম তামুসা হাইকাই হবি জমি আখলা কী নদিক সমস্ত নবিত আখলা বচ্চাকে ডুবায় আসতেছে কথা বলতে আল্লাহ সহ্য হয় নাই ও জিবরিল তুমি কতদিন আমার বন্ধুর সাথে কথা বলবা এইবার তোমাকে সরানের পালা আসতে নিহস আমার বন্ধুকে বন্ধু বন্ধুকে ছাড়া চলে যায় বলতে না না এইখানে আর কারো যাওয়ার ক্ষমতা নাই ক্ষমতা আছে তো শুধু আপনার আর কারো নাই কারো নাই আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আর নিচে যখন পড়ছে তো সিঁড়ি নাইমার চলে আসছে সিঁড়ির উপরে পা রেখা বলতেছে এইবার উপরে চড়েন উপরে উপরে উপরে মনে মনে ভাবতেছিলেন মনে মনে ভাবতে ছিলেন যে দুনিয়ার তীত্ত অভিজ্ঞতার কারণে মনে মনে ভাবতে ছিলেন আরো সে চেয়ে যাব উপর থেকে আওয়াজ আসতেছে ভিন্ন এইখানে সম্পর্ক ভিন্ন ও আন্তার মুরাদ মু আমার উদ্দেশ্যের পিছনে দৌড়াইত আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই ফাইন্দার মুস আর মুসা আমার তালাসে ফিরত আমি আপনার তালাশে কাউকে মানে ছিল না কিন্তু উন্মুখকে বলেন নাই এই অবস্থার ভিতরে হাত ওঠে না যার দুর্দশাকে দেখে চোখে পানি চলে আসে যে তয়ে চোখে পানি আসে নাই কিন্তু ঘরের ভিতরে টোক্কা দিতে বলতে কে বলে তোমার আব্বা কলিজার টুকরা ফাতেমা তোমাকে দেখতে আসি তোমার আব্বা আপনার সাথে কে আছে বলে আমার সাথে ইমরানিদের হোসাইন বলে আব্বা পর্চা করার মতো কাপড় আমার কাছে নাই না চাদ নাই ওই শরীর ওই শরীর ওই শরীর যার হসন জামালকে দেখ ওনা বলতেন তোমরা ইসুপের চর্চা করতেছ ইস্যুফ সুন্দর আমার মাহবুবের পায়ের কাছে ওই কলিচার টুকর জন্য চাদর খোলা উপর দিয়া দিচ্ছে ভিতরে যখন গেছে যে পাশে বসতে আব্বা এইভাবে দূরা না দরে খাওয়া বলতে কিছু নাই তো আল্লাহর রসুল বলতেছে বেটি বেটি দেখ মা সুখ আপু কাউ দাওয়া তোমার আব্বু কয়েকদিন ধরা আজকে কিছু খায় এক তো ক্ষুদার তারা দ্বিতীয় অসুস্থতার না। পয়সা নেই ডাক্তারের কাছে যাবো ওষুধ আনবো শরীরে যদি চায় তার গরকে আমরা এখন সোনা চান দিদা ঘোরা দিব আর সে যদি চায় তো জান্নাতের মহিলাদের সর্দাঙ্গি বানা দিব ফলটা চায় মা কি চাও কি চাও বলে সম্পদ আছে একদিন একদিন নাই আবার একদিন নাই আবার আছে এইখানে তো উলট পালটের জমানা আখেরাত চাই দুনিয়া চাই না ওই আল্লাহ মূল্যায়ন চাই যে অল্লা অস্তিত্বে নিয়ে আসবেন ওই মে কে কচ্ে পানি চার আরশ্যকে দোয়া করতেছে দেখে উঠতে সে ফেমা বলি যুকড়া ফেমার চাইনা কাাইনা কিও কি আলু কৌ উন্নতি উন্নতি উন্নতি উম্ম চাই উম্মা ওই উম্মা তারা কোন সোসাইটিতে তার মূল্য জানে না শহরওয়ালা জানে না সোসাইটিওয়ালা জানে না আনসোসাইটিওয়ালা জানে না কেউ জানে না কোন সোসাইটিতে ভিত্তিতে আমার মূল্য কোন ভিত্তিতে তাহার জবাবে বলতেছে বন্ধু আমি জানি আপনার চিন্তা আপনার কান্না আপনার চিৎকার সবকিছু উন্মতের জন্য বিসর্জিত সবকিছু উন্মতের জন্য বিসর্জন দিয়া বিদায় আমি ক্যামতকে দুই করা দিলাম আপনি কাঁদতে থাকবেন বলতে থাকবেন উন্নতি আমি বলবো রহমত আমার আছে নিতে থাকেন আর উন্মত কে পেচাইতে থাকেন আপনি যাবেন আমি দিব শক্তি তুষাফা আপনি সুপারিশ করবেন আমি কবুল করবো ওই নবী উনি বলতেছে আমার উন্নত অথবা পাওয়া যাবে যারা ষাট সত্তরের চেয়ে অল্প কিছুদিন বেশি দুনিয়াতে থাকবে এইখানে হাত উঠান্ত সত্তরের উপরে কে কে আছেন সত্তরের উপরে কে আছেন একজন দুইজন হাতের করে গনা যায় না ঠিক না হ্যাঁ রসুল সত্য বলছে না আমি বললাম না আল্লাহ রসুল বলতেছে অমা হাওয়া যার কোন কথা ও কি না অমা তে কুয়ানিল হাওয়া ইনহুআ ও তো কোরআনের অংশ হাওয়া ওই নবী কোনো কথাই বলেন না ঠোঁটকে হেলান না ঠোঁটকে মেলেন না উচ্চারণ করেন না কোনো কিচ্ছু বলেন না উনি বলতে সত্তর বছর আর বেশি বহু কম লোক পাবে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আমি আমার প্রশ্নের দিকে যেয়েছি মানুষ যেখানেই বাস করুক তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু তার মূল্য কোন জিনিসের ভিত্তিতে ওই আল্লাহর কাছে তিনি আমাদেরকে অস্তিত্ব আনতেন তিনি রক্ষণাবেক্ষণ করতে চান মেরে দোস্ত উনি যদি রক্ষিত রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আপনি খাদ্যাতাস একই শ্বাস দিয়া ভিতরে আজ একজন ফেরিস্তা বসা আছে যে হাতকে পাঞ্চ করতেছে রক্ত বাহির দেয়া যায় আবার ছেড়া দেয় আবার রক্ত ভিতরে ঠিকা যায় স্তা বৈষা মেশিন দিয়ে চালাইতেছে ওটাকে খাদ্য চায় ওটার ভিতরে শরীরের যা প্রয়োজন ওটাকে বাহির করে আর যা প্রয়োজন না শরীরের জন্য যা প্রয়োজন তার ভিতরে ফেরস্তা নির্ধারিত আছে সল্টের ফেরা সুগারের ফেরিস্তা আয়রনের ফেরিস্তা ভিটামিন এ থেকে পর্যন্ত সমস্ত ফেরিস্তা নির্ধারিত এটা পেটের ভিতরে থাকলে ক্ষতি হবে বিদা এটাতে বাহির করে দিতেছে আর যেটা প্রয়োজন ওটাকে ভিতরে রাখা দিতেছে প্রত্যেক ব্যক্তির জন্য ছয়জন বডিগার্ড নির্ধারিত ফেরিস্তার পক্ষ তোম আটু পানিতে যায় তোমাকে আল্লাহ রক্ষণারক্ষণ করতেছে আল্লাহ যুব কেমন না এমন না তুমি যৌবনের জোয়ারে চলতেছ না ও মালওয়ারা তুমি মালের জোয়ারে চলতেছ না ও নারী তুমি তোমার রূপ আর নারী জোয়ারে চলতেছ না উদাপি কত বি যখন আমার সবকিছু প্রসেসিং তোর ভিতরে চলে গেল তোর আসেন তোর বয়স পণ্য অষ্টব দ আমি তোকে রক্ষণাবেক্ষণ করি ওমের এ ব্যস্ত রাত্রে ঘুম এমনি আসে না পডাই না ঋতু না গরম না ঠান্ডা না ঋতু না খিদা না পিপাসা সলা তুষ্ঠান আমি ঘুম পাড়াই এই জন্য আমি বলি গুলশান বানালিতে যারা থাকে না মাঝে মাঝে কারো রাত্রে ঘুম আসে না অথচ খাট সিঙ্গাপুরে চাচিম অস্ট্রেলিয়া পর্দা আমেরিকার ঘরে ভালো লাগে না সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বারিন্দায় চলতেছে একটার পর একটা জ্বালাইতেছে ফরিদপুরের রাজবাড়ির থেকে নিয়ে গেছে ফকিরা কেকে বসায় রাত্রে পাহারার জন্য ও বাঙ্গা চারে বয়া টাকা শহরের মশার কামড় খায়া ডাকতে ও হাঁটতে ছিলাম আর সিগারেটের পর সিগারেট জ্বালাইতেছিলাম আর তোর দিকে তাকায়া তাকায় দেখতেছিলাম তুই বাঙ্গা চেরে মশার কামড় খায়া নাব ডায়কা ঘুমাইতেছ ও মনে মনে ভাবতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ সারা রাত্র ঘুমাইলাম মাসের বেতন ও পামু আর জিনিসের ভিত্তিতে মূল্যায়ন ওই আল্লাহর কাছে কোন সোসাইটির ভিত্তিতে মূল্যায়ন আমি এটা দেখাইতে চাইতেছি আপনাকে আপনার তিলকে ফাইরা এটা ঢুকাইতে চাইতেছি যদি এটা অর্জিত হয় এটা যদি আমার ভিতরে চলে আসে আমি যদি এটা অর্জন করতে পারি তাহলে আমাদের আশাও কামিয়াব হবে আপনাদের এই জলসা করো কামিয়াব হবে আপনাদের আমি কেমনে বুঝাবো আপনাদেরকে যে আবহাওয়া কোন সোসাইটির ভিত্তিতে আমাদেরকে মূল্যায়ন করবে কোন আমি অস্তিত্বে নিয়ে আসতেন যিনি রক্ষণাবেক্ষণ করতেছেন যিনি পাল্টেছেন ক্ষণ করতেছেন দিনে রক্ষণাবেক্ষণ করতেছেন এই আল্লাহ নিজেই বলতেছে আব্দি উন্দুর ইলা শান্তি বাংলা সূর্যের দিকে তাকায় দেখ আর তার কির অঙ্কে দেখ লাম জামিয়া তারপর ঘাম জড়ে ঠিক না হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে কি অবস্থা হবে আশ্বিন কার্তিকে কি অবস্থা হবে হ্যাঁ আগুন বর্ষিত হবে আগুন ঠিক না শান্তি ও সূর্য দেখতার কিরণকে দেখ উন্দুর ইলা সময় এরতে তাই হা আকাশকে দেখ তার উচ্চতাকে দেখ উন্দুর ইলান আর্ধি ওয়েহা জমিনকে দেখতার প্রশস্ততাকে দেখ উন্দুর ইলান আমার নিদর্শন বহন করে আইনামা তুয়াল্লু ফসল মা ওয়া ঝুল্লা যে দিকে তাকাবি ওই দিকেই আমি গাছের দিকে তাকা তো আল্লাহ জমিনের দিকে তাকা তো আল্লাহ আকাশের দিকে তাকা তো আল্লাহ তারকার দিকে পাহাড়ের দিকে জমিনের দিকে তাকা তো আল্লাহ সমুদ্রের দিকে তাকা তো আল্লাহ নদীর দিকে তাকা তো আল্লাহ যে কোনো প্রাণীতে দিকে তাকা আল্লাহ ন্যাচুরাল জেগ্রাফিতে তাকা উপরে তাকা ওইখানে সমুদ্রের নিচে তাকা ওইখানে তোর নিচের দিকে তাকা আল্লাহ ওইখানে আল্লাহ এই জন্য কোরআনে বলতে কোরানে কোরআানে আপালা তোর সেরুন অফিস আপালা তোর সেরুন তুই তোর ভিতরে টাকা করছা আমি তোর ভিতরে বৈশাখে না আমি আল্লাহ নিকটে আমি তুই তোর নিকটে না কে নিকটে আমার নিকটে আমি না আল্লাহ নিকটে দলিল আক্রাবুমিন বলা হয় ওই দিলে মানুষ বলে আল্লাহর কাছে কোনো মানুষের মূল্য কোনো সম্পর্কের ভিত্তিতে না এইবার আমি গণাইতে শুরু করতেছি আপনাদেরকে কোন সম্পর্কে ভিতে না যে সম্পর্ক পার না না। যদি সম্পর্কের ভিত্তিতে পার হইতই তাহলে কোরআনে ডুব দেই কোরআানে নবীর লেবাস হুন্না লিবাস উল্লাখ আপনাদের দেশ ওলামা আছে জিজ্ঞাসা করা দেখেন আউয়ার ঘোষণা নারীরা হল পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক পূর্ণা লিবাতুল্লাহুম ও লিবাতুল্লাহ ওই নবীর লেবাস দুই নবীর পোশাক দু নবীর সন্তান আছে ওই স্ত্রীর ঠিকা লুতার ইসলাম বলতেছে হা উলাই বানাতি ইনকুন্না পালিন এইগুলো আমার মেয়ে আমার স্ত্রীর ঠিকা তোমরা বিয়ে করলে করতে পারো বলতেছে প্রসাদ আল্লাহর কাছে কোন নাম নেই নবীর প্রসাদ নবী নিজের পরিজনকে মিটাইতেছে যার কাছে যায় স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতো না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইতো না লুকাইতো কোন দাম নাম কিন্তু মারিয়াম। ওইখানে স্ত্রী আমি বলি যদি সম্পর্কের দিগ আল্লাহ তাটাইতেন তো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ছিল আত্মীয় চেয়ে নিকৃষ্ট আর কেউ না ঠিক না বোঝেন আমার কথা বোঝেন কেননা সে কার্য মৃত্যুর আগেই চান্নাত সামনে নিয়ে আসছে ভালোভাবে চান্নার টিকা মুসকিয়ে হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে আল্লাহ কয় আসিয়া চেহারা মলিন কেন বুঝা ফেলছি কি জন্য কয়েক চান্নাত আছে রানি আছে জান্না নাই এই জন্নাথের কোন মজা নাই জন্নাথ আছে রানী আছে কিন্তু এই মজা তা বলে আসিয়া আসিয়া আসিয়া বুচ্ছি বুঝছি বুঝছি এরম ব্যক্তিকে রাজা বানায় তোর দিল কে ঠান্ডা করবো যার উপরে কোন জন্নাতের রাজা নাই চকের রাজা হবে আমি দেখাইতে চাইতেছি সম্পর্ক অনেকে ভাবে সম্পর্ক করছি হাত দিয়া দিচ্ছি সম্পর্ক আমাকে দিবেন। না, না, না না সম্পর্কে যদি পরে লাগাইতো তাহলে নবীদের পরে সবচেয়ে মর্যাদা হইতো আবু তালেবেন কার চল্লিশটা টা বাকি যাকে কিনায় রাখতে কয় এটা তো নিচের উপরের রেওয়ায় কুপুরের উপরের রেওয়ায় হলো তেতাল্লিশ বৎসর ছয় মাস আম্মা যান যেদিন মারা যান ওই দিন হইতে বয়স ছিল ছয় বছর ছয় মাস পরে দাদা মারা যান বাপিজাকে সিনার উপরে তারপরও দশ বছর নবুয়তের দশম বছর পর্যন্ত আবু তালেব যখন মারা যায় তখন নবুয়তের দশম বছর ওই পর্যন্ত বাপিজাকে সিনায় জড়ায় রাখতে চার বছর পর্যন্ত বাপিজার সাথে পাতা চাবাইছে সাড়ে তিনটা বছর যখন আম্মাজান মারা যায় হুজু ইসলামের আম্মা আভায় যখন মারা যায় তো হুজুস্তাম ওইখান থেকে আসতে চান নাই সাথে উমে আয়মান ছিল উমে পাহাড়ের উপর থেকে আবার যখন আসছে না কোথায় কোথায় কোথায় কোথায় কোথায় আবার উপরে গেয়া দেখে কবরের উপরে পড়া কানতেছে চিৎকার দিতেছে আম্মা আম্মা আম্মা আমা আম্মা ওম্মা তুই কবর ফান আমার কথার জবাব দেখতাম চ্ছায় কোনদিন থানো নাই নিজ ইচ্ছায় কোনদিন পানও করেন নাই সাড়ে তিন বছর পর্যন্ত আবু তলের মেখে পুজাবো আবু তলের তার সেন আর মার মামতাকে উজ্বর করে দিও মোহাম্মদুল রসুল্লাহকে আপন বানায় দিবে আল্লাহর কাছে কোন দাম নেই আসে কোন কি নাই দাম নাই দাম আমি যাব যাব যাব লম্বা করবো না দশ এগারোটার ভিতরে ছেড়া দিব বুদ্ধিমানদেরকে অল্পতেই যথেষ্ট হয় লম্বা বলতে হয় না মেরে ভাইও মেরে ভাইও মেরে ভাইও সম্পর্ক বংশ মানুষকে বাঁচাইতে পারে না চিবরিল নিজে বলতেছে পল্লুল কবা ইকুল্লা দুনিয়ার সমস্ত গোত্রকে আমি ছাইনা ছাইনা দেখছি মা এসেছে উত্তম কোন বংশ আমি দুনিয়াতে আল্লাহ উত্তম কোন জমিন আমি দুনিয়াতে আল্লাহ সৃষ্টির ভিতরে পাই নাই ওই জমিনের বাসিন্দা ওই পুত্রের বাসিন্দা আল্লাহ কাছে কোনো দাম নাই দাম আছে চাকাণীর কাছে আছে ফেরাউনের বাড়ির চাকরানি ছিল মাস্তা তার নাম ছিল মাস্তা আরবিতে মুস্ত বলে চিরণিকে মাস্তা ছিল তার নাম ফরাউনের মেয়ের চুলকে পরিপাটি করত সকাল আর বিকাল একদিন জিজ্ঞাসা করতেছে মাস্তা আই রব সামি কোন রবের নাম নিলি আবুনা আলা আমাদের পাপুই তো সবচেয়ে বড় খোদা কিন্তু আমার আপনার নাম তো উচ্চারণ এটা আমার কোন রব ইমান তো ইমানই হয় ভিতর থেকে চোসময়রা উঠছে মেঘের কাঠি যদি কাঠি থাকে বারুদ যদি বারুদ থাকে কষা দিলে আগুন ধরবে সন্দেহ নাই আল্লা আল্লা রব্বাকি যে তোর রব রব্বা আবাকি তোর বাপের রফ রব্বি আমার রব রব্বার আলামী সমগ্র জমতের রথ ওই রবের নাম নিলাম অবশ্যই অবশ্যই কোন সন্ধ নাই আস্ত মস্ত আমাকে সুসংবাদ দিতে আল্লা রব্বা আমাদেরকে ডাকাতো ডাকা ডাকাতি, আমার গড়ে ডাকাতি ডাকছে মাস্তাকে বলছে আই রব্বিনা ব্যক্তি কোন রবির খবর দিচ্ছে আমার মেয়েকে আলো বেড়াতে কালি চামার লি ربك تر رب رب بنتك تر بمير رب رب العالمين شمغر جموت الرب الذي لا إله إلا هو جيتها رأينا الرحمن الرحيم الملك القدوس السلام المقمن المحيدل العزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار الأخار الرزاق سبتاه العليم القابل الباقس القابل الرقي المحيز المدلت سمير بثير الحقم العجل اللطيف الخبير العليم العظيم تصور الشكور العديد الكثير الحقييد المخط الحقييب الجير قرييم الغطيب المجيب الوقة الحقييم الوضود المجيد الباعث الشهيد الأص وقيم القميد المتيين المد الحميد الموسيي المضي الموعيد المحيي المميط الحي والدييور الواجد المجد ال واحد الأحر السمد القطب المقطدة المقدمتم المخر الأول والآخر والضاف والططب الوااضي المتواي البض التوع المقططب العفو الروف مادك المفة বলে আনো করা ছিল ছয় মাসে দুই তিন মাসে তুদের শিশু টাক দিয়াল তেলের মধ্যে বেলা দিতে হাতি আলারা নামছো আলাদা মাকে চিৎকার সামনে ভয় পাইস না আমার ভেচ্ছে দুঃখিত হইস না সনিল চন্নতি হিংসা অতি সত্তর জান্নাতে একত্রিত তেলের ভেতরে ঠেলা দিচ্ছে দুই কলিজার টুকরার বিচ্ছেদ গোটা গেছে তার রুও এটা বলতে বলতে উপরে উঠা গেছে তৃতীয় তুই কলিজার টুকরা যখন চলে গেছে ধৈর্যের পাত ভেঙ্গা গেছে পানি পরা পুক বাছে আর উপরের দিকে তাকাইতেছে। দিতেছে ফেরাম বলতেছে মান আমাকে রব বলে পুষতেই ওঠে না বলে উপরে তাকায় কি দেখতেছ আর কি বলতেছ বলে ওই রবকে বলতেছি যে আমাকে অস্তিত্বে আনছে যা চার কাছে মূল্যায়ন সবচেয়ে বড় মূল্যায়ন উনি যদি মূল্যায়ন করে তাইলেই হবে ওই রবকে বলতেছি এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুই নারাজ হইস তুই তুই যদি নারাজ হত আমার তুইও যাবে আফেরাতও যাবে কোন আশা আছে আসা বলে একটা আশা আমাকে ঢালবে আমারও রুবাহিন হবে আমার তুই সন্তানের হাড্ডি মাংস আমার হাড্ডি মাংস এক কবরের ভিতরে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আড়াই হাজার বছর পরে মোহাম্মদুর রসুল উল্লাহ যখন মেলাতে ছিলেন ওই কবরের পাশ দিয়া যখন ছিলেন। ওই কবরের সুগ্রাণ মুহাম্মদুল রসুল্লাহকে দাঁড়াইতে বাধ্য কর জিবরিল বলতেছে কাত দিম আগে বাড়ান বলে আগে বাড়তে পারতেছি না এই সুগ্রাম কি আগে তা বলো তখনই তারা ইচ্ছা জিবরিল্লাম শুনাইতে রসুলানি অনেক কি মূল্য রাখে মেরে ভাইও মানুষকে বাঁচাবে না দুনিয়ার কোনো বস্তু মানুষকে বাঁচাবে না কোনো আধিপত্য বাঁচাবে না আমার কথা বোঝেন তিল ফরেন কানের পর্দা সরান মা ফোন হোক হ, যেই হোক ও যুবক ও যুবক ও যুবক তুমি জানো না তোমার শ্রেণীর দাম কত আজকে যদি যুবক চানতো তার শ্রেণীর দাম কত কোন দিন নামাজ থেকে তুলে সরতো না ও যুবক তুমি জানো না তোমার শ্রেণার দাম কত ও তুমি জানো না তোমার শেষ রাতে উঠার দাম কত ও নারী তুমি জানো না তোমার দাম কত কিন্তু জানতো কোনো নারী না কোন যুবক না না যে জিনিসমুখী সাহা এক গ্রাম দৌড় দিয়েছিলেন আল্লা মুখী দৌড় হইতো ফু আরে আফিল ইন্দি মিনগু নদীর দৌড় হইতো অে যেটা না ফাঁসিল মোটা না ফিচুর তখন তো দৌড়ের ভিতরে প্রতিযোগিতা হইতো কে আগে বাড়তে পারে কে প্রশ্ন মনে আপনারা বদন হুজুর আপনারা হুজুর মানুষ আপনারা বিদায় দুনিয়ার পিছনে দেয় পারা যাবে না এই জন্য ওনারা নিদর্শন দিয়া গেছেন তোমরা তো দুনিয়া উন্নতি করতো মাঠে দিয়া আমরা যদি চাইতাম শোনা সোনা করতে পারতাম সোনা দিয়া দলিল দলিল কোন টেকনোলজি আছে বর্ষিত হবি যতটুক বেশি এক না। আমার জমিনের বাহিরে এক ফোটানা ঠিক না হ্যাঁ অব্দিগিরি বন্ধ করার মধ্যে টেকনোলজি অস্তিত্ব আছে কিন্তু কার্যকরিতা নাই অগ্নিগিরি যদি বাহির হওয়া শুরু করে এটাকে কেউ ধরা ওনার কবর রবিউল কমিনের তারি মদিনা অগ্নিগিরি বাহির হয়েছে নিজ হাতে বন্ধ করতেছে এরকে কে ওরা ওরা ওরা পিছিয়ে যান পিছিয়ে অগ্নিগিরি পিচে হরতেছে পাহাড়ের ভিতরে ঢুকায় হাতকে এরম করা আমি ছয় বার দেখা দরিয়ায় নীল কয়বার আমার এই চোখে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল দুটা ব্লু একটা আসছে উগান্ডার থেকে একটা আসছে ইউথুপিয়ার থেকে দুইটা একত্রিত হয়েছে সুদানের রাজধানী হরতুমে যে একত্রিত হয়েছে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা আপনি যে এক হরতুমে রাত্রে দাঁড়াবেন ব্রিজের উপরে লাইটিং যখন হবে তো একটা দেখবেন পুলু গ্লাসে নেবেন তো এটা পুলু আরেকটা নেবেন এটা হোয়াইট এতটুকু একটা কাগজ পাঠাইতে দরিয়ায় নীলের কাছে নীল ইয় নীল ফাইল তাজরি দি আমাজরি ফাইলা ফালা তাজরি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হত অন্যথায় আমরা যুবতী বিসর্জন নাইসর্জন পর্যন্ত ধরিয়ায় নীল দিতে পারত বলে মোবাইল আবিষ্কার টেলিভিশন ওমর মদিনা মুনা দণ্ডায়মান আর সারিয়া মদিনার মাঝে তিন হাজার কিলোমিটার দূরে সেনাপতির নাম ছিল সারিয়া সেনাপতিকে ডিরেকশন দিতেছে মদিনার থেকে দাঁড়ায়া সারিয়া তার সারিয়া পাহাড়কে সামলা যখন তিন হাজার যুদ্ধের পরে যখন ফিরা হচ্ছে তো সবাই জিজ্ঞাসা করতে সেনাপতি সেনাপতি বলতে আমি দেখি শুধু শুনি নাই আমি দেখছি উনি হুজুস্তানের মেম্বরে দাঁড়ায় আমাকে বলতেছে বলুন টেলিভিশন আবিষ্কার করলে করতে পারি কিন্তু জীবন ছোট আল্লাহর কাছে মূল্যায়নের বস্তুর অর্জনের পিছনে বিসর্জন দিতে রাজি দুনিয়ার পিছনে বিসর্জন দিতে রাজি না দেখো দেখো দেখো ওই জঙ্গল আমি দুইবার শিখা আছি জঙ্গলের পাশে তাহাদায় গ্রাম দাঁড়ায় বলছিল আল্লাহন রসুল রসুলিল্লা আমরা আল্লাহ রসুলের রসুল এই জঙ্গল খালি করো সকালে উঁচু কানগুলা খাড়া করা দাঁড়ায় থাকে আমি আফ্রিকানদের জিজ্ঞাসা করলাম তোমরা কি ভাবতেছ বলে আমরা এখনো ভাবি সাহাবা গ্রামের প্রতিদ্বন্নি শুনতে পায় নাইলে ওই সময় ওই মুহূর্তে এরা এই কেনা দাঁড়ায় যারা মেরে প্রাণী আমাদের জীবন ছোট হায়া বছর অর্জন কর্মিয়াল মিরপুর ব্যাপী তুই জনস্তোর জন্য কিরে ধারি জনস্ত তোর জন্য কি রেখা দিতে তুই জানত না তুই আমার কলিজার টুকরা আমি তোকে আল্লাহ বলে আল্লাহ আরে তোদেরকে আমি দেশত্ব দিব আমার হাতের জিনিসের উপরে আমি তো মানুষকে হাত দিয়ে বানাইছি তোদেরকে হুকুম দিয়া বানাইছি জাহাজুল দুনিয়া আমি মানুষ তুমিও দিলাম আখেরাত দিলাম ও আল্লাহ আমরা তুলকুল হারাইলাম আমরা কোথায় যাবো কোথায় আমরা বলে চেষ্টা দিনু মানুষের সেবা করবে সেবা ফের তো সেবায় নিয়োজিত ফেরস্ত আমার সেবায় নিয়োজিত কেন কেন কেন কেন আমাকে ওই সোসাইটির ভিতরে নিতে চায় যে সোসাইটিতে ভিত্তি টাল্লা আমাকে মূল্যায়ন করবে আমি ওইখান থেকে গেছিলাম বাড়ির চাকরানি দামি দেখো চাচার কোন মূল্য নাই বেলালের মূল্য পর্যন্ত কেউ প্রচার ক্ষমতা রাখে না মধ্যে ছেড়া গেছে যুবক তোমার শ্রেষ্ঠ তুমি জানো না বিরুদ্ধ তোমার শেষ চাস্ত্রে উঠার কাম জানো না কটা কয়টা এক পরীক্ষা দিলে এক সেন্সায় কয় সার্টিফিকেট যুবক যখন ফ্রেসায় যায় তো আমরা ফ্রেস্তাপুরকে ডাকে বলে উল্টুরীলা হাদার এই যুবককে তাকা কি করতেছে আমি ফেরিস তাদের উপর এই যুবককে নিয়ে গর্ব করি তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় যখন সবহান বলে সোভানা যখন বলে সোভান আমরা বলে সপ্তাহি আমাকে পবিত্র বললি ও যুবক তো সারা জীবনের সীমা মাফ করে করে লিখে আবার যখন বলে আলাপ তুই মোহ কোন মসজিদ ছা জান যুবক তোমার সেরতার দাম কত ও বিরুদ্ধ তুমি জানো না শেষ রাত্রে কত বিরুদ্ধ যখন শেষ ওঠে কিছু করে নেয় নামাজ কিচ্ছু দরকার নাই হাতিটা উঠা দেয়া দিদি ও কানাগে শুনতো যুবক বয়সে যেরকম শুনতো এখন এরকম শুনে না চক্ষু যেরকম দেখত এখন দেখে না মুখ যেরকম বলতো এখন আর বলে না যেরকম কার্যকরিত ছিল আর নাই কমরে যেরকম শক্তি ছিল আর নাই হাতে যেরকম ক্ষমতা ছিল এখন আর নাই পায়ে যেরকম চলন ক্ষমতা ছিল এখন আর নাই এখন তো বিবির বিতাড়িত করে দিতে সব দরবারে আমার নাম হয়ে গেছে বুড়া বুড়া বুড়া বুড়া বুড়া সব জায়গার থেকে বিতাড়িত ও মালিক দুয়ারে হাত তুললাম তোর দুয়ার কিছু আমাকে বিতাড়িত করিস না তোর দুয়ার থেকে বিতাড়িত হলার কোথায় যাবো আবু হোলারা সুরায় পাখেন ওই যুবক এই বৃদ্ধ এই কথার দ্বারা ওই বৃদ্ধ মা আর ঘন ওই বৃদ্ধ মহিলা পুরুষ ওই কথার দ্বারা এরকম নিষ্পাস হয় যেরকম আজকে তার মা তাকে জন্ম দিত যদি তুই যদি উঠার কি দাম। রাতে উঠার কিতাম তো কোনদিন শেষরাতে উঠা ছাড়তি ভিত্তিতে এক জিনিসের ভিত্তিতে হা বুতালেমের কাছে নাই কোন দাম নাই দলালের কাছে আসে ওইখানে কেউ প্রচার ক্ষমতা রাখে না আমাকে ফাঁকি দিতে পারবেন না আপনি জান্নাত্রমণ করতেছেন আমি আপনার আগে আগে আসেন দেখিতোন বলতে আপনার গোলাম দলাল দলাল দলাল বলে কোথায় গান্নাকে চলে আসছে বলে দংশি হলা হারপতি হামা বক্তার শমিনে চলতেছে আর আপনাকে পদোদনী শুনাই দে হ্যাঁ কোথায় করছে বেলাল আমি সকাল পাঁচটায় আদিস আবাবা ল্যান্ডিং করছি নামছি ওইখান থেকে মাত্র সামান্য দুই থেকে আড়াই ঘন্টার পর বেলাল হবি আল্লাহ জন্মের স্থান আর এটা আমি ষষ্ঠবার দেখি ষষ্ঠবার এই ষষ্ঠবার দেখা আসলাম বেলা ওইখানে গেলে আমার তিল গেলে চোখের পানি ধুরা রাখতে পারি না তুমি সামাজিক মর্যাদায় কৃত দাস কিন্তু কোথায় পচলা তুমি যেইখানে পচার কেউ ক্ষমতা রাখে না কেউ ক্ষমতা আমার জেয়ারাতে আসো বেলালকে করছেন বেলাল আমাদের দরখাস্ত আমাদের জেয়ারাতে আসো না মদিনা কেন ছেঁড়া দিলা সিরিয়া রাজধানী দামেশকে কেন জায় বোসা গেল কি অপরাধ করলাম বেলাল যে আমাদের জেয়ারাতে আসো না সবাই নিজ কবর থেকে উঠবে ক্রামতের দিন বল নিজ কবর থেকে উঠবে না আল্লাহ রসুল বলে আমি কবর থেকে উঠবো আবু তোর আমার টাইম হাতে ওমর আমার পাম হাতে বেলাল আমার পায়ের নিচের থেকে মাটির ফাইরা উঠবে আর দুইজনের কবরের দূরত্ব তিন হাজার কিলোমিটার বেলালের কবর হলো দামেশকে সিরিয়ার রাজধানী দামেশকে আর কবর থেকে উঠবে আর আসান দিবে উঠে আসান দিলে আসান সবই পায়ে হাইটা কথা কেমন মাঠে যাবে বেলাল নাল উতের উপরে চড়া যাবে কেমন তোর মাঠে সবের কাছ থেকে আল্লাহ আমল নামা চাবে বেলালকে বলবে আলাই বেলাল শুধু একটা আচার শোনা যাও তোমার আসান আমি সমস্ত নবীদেরকে শুনাইতে চাই সমস্ত রসুলদেরকে শুনাইতে চাই সমগ্র উম্মত কে শুনাইতে চাই আল্লাহ আফরিকে শুনাইতে চাই আমার সমস্তের গুরুদেরকে শুনাইতে চাই দুটকের তেরেস তাদেরকে শুনাইতে চাই আমি অল্লা শুনতে চাই ওহ! আব্দার রাস্তায় বাধা হয় নাই আফ্রিকা তার রাস্তায় বাধা হয় নাই কৃত রাস্তার রাস্তায় বাধা হয় নাই ও রাজবাড়ির মানুষ তোমার রাস্তায় ওই জিনিস অর্জনে বাধা না কোন জিনিস বাধা না বাঁধা না তোমার জন্য বাঁধা না ও পুরুষ তোমার জন্য বাঁধা না যে কেউ এটাকে করতে পারে যে কেউ ও গরিব তুমি তো সবচেয়ে বেশি পারো চন্ন করবো লুটু পুটু খায় না কড়াকড়ি করে না করিবে তুয়ারে কড়া করি করে করিবে বালিয়া কান্তিয়া লড়া করবো আমরা ঠিক না হ আপনি তোমার আমি তিন মিষ্টি না অসুর মাসি আল্লাহ গরিব অবস্থায় রেখো গরিব অবস্থায় মৃত্যু দিও সাথে গাওয়ের মাঠে উঠায় এই জন্য ওরকম গরিব মরতেছে পররা ক্ষিদায় কিচ্ছু খাইতে পারতেছে না কিচ্ছু নাই মোহাম্মদুর রসুল্লাহ প্যাকেট মুখে দুনিয়ার কোনো বস্তু যাইতেছে না নাই তো ঘরে যাবে কি করে শুধু সে একা না পরে জ্বালাইতাম আগে তেল পান করে নিবার চেষ্টা করতাম কেননা গরিব কে আমতের দিনের রংবাজ গরিব আমতের দিনের বাহাদুর বস্তুকে অর্জন করতে পারো এই জন্য হাদিস আছে কেমন একদিন গরিবদেরকে হিসাবের জন্য ডাকবে গরিবরা বলবে উল্টায় বোঝা যাবে করবো আইজিও হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি কয় ফেরেস বলবে সব হিসাব দিব না কেন বলে মা দুনিয়াতে কোনো মালমুল দেয় আজ সকালে আনছি বিকালে স্যার বিকালে আনছি সকালে স্যার কোনো মালমুল ছিল না দুনিয়াতে আবার হিসাব কি সের আল্লাহকে বলবে আল্লাহ মাফাই তাহ মুল মাল ও নারী মাল নাই পরুয়া নাই ও পুরুষ মাল নাই পরুয়া ও যুবক মাল নাই পরুয়া নাই হিসাব আবার তোমার কাছে থাকে তো বলবে আল্লাহ মাল বলে দেন নাই এই জন্য বালিয়া সান্দির বিক্ষোভরা হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে সাদা খুব স্বচ্ছ হয়েছে মালদিনে বলতে দেরি হবে আল্লাহ আর শুনতে দেরি হবে না কিসের হিসাবে নারী প্রায় কিসের হিসাবে নারী প্রয় নাই কেউ মাঠ সবাই মিলা গরম করে এটা আবার কি করবো কে আমাদের মাঠ গরম কি করবো তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি কে আমাদের মাঠাম দিয়ে গরম করে ফেলতেছে আল্লাহ বলবে ঠাকো তাড়াতাড়ি লুকাও আর বলো বিনা ঈশ্বরে জান্নাতে চলে যেতে জানাতে ভোগ করতে তারপরে শনিদেরকে যেতে ডাকাতের কাপড় দিতে একদোয় শেষ লি দিতে একদোয় শ কাপড় ডাকাত আনতে চ পর্যন্ত দে বিদায় পুষে লঙ্গি ধরবো পাঞ্জাবি ধরবো ওই কৈজা দুনিয়াতে পদ আসান না কিবর না পায় গরিব তুমি কোন অসুবিধা নাই সোসাইটি বানাও সোসাইটি এক সোসাইটি করো ওই সোসাইটিতে তুমি বাস করো আমি আমার চাগায় চলে আসছি ওই সোসাইটি হলো ইমানের সোসাইটি আর আমলের সোসাইটি তোমার ঘরে ইমানের সোসাইটি বানাও আমলের সোসাইটি বানাও বাজারে ইমানের সোসাইটি বানাও আমলের সোসাইটি বানাও এলাকা ইমানের সোসাইটি বানাও আমলের সোসাইটি বানাও ইমান আর আমল ইমান আর আমল তুমিও ব্যক্তিগত আমি সিডনির পাশে রাত্রে গাছ করতেছিলাম চলতেছিলাম ভাবতে ছিলাম দুনিয়াটা উল্টে গেলে উত্তম হয় কেননা সৈকত ডে হয় নাইট নাইট হয় ডে দিন হয় রাত্র রাত্র হয় দিন ওই জায়গার কথা আপনাকে আমি পারবো না আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলেই ভালো হয় পরক্ষণে বাগ্য উল্টাবে তো উল্টাবে কি ক্ষমতা রাখে সমগ্র জগৎকে ফেরা ক্ষমতা রাখে এই আল্লাহ রসুল বলছে এক ব্যক্তিও ইমান আমল ও থাকবে ইমান আমলের সোসাইটিওয়ালা আবে সে সমগ্র জগৎকে রাখবে কেমন আসার কোন সম্ভব না আর আমি তারি সীমানায় চলে আসছি এই জন্য মেরে রয়েছে আমাদের সোসাইটি হতে হবে ইমানি আমলি বাজার ইমানি আমলি ঘর ইমানই আমলি মসজিদ ইমানই আমলি ইমানের আমলে সোসাইটি বানাও আর নিজে ইমানের আমলের উপরে উঠো কাছে দাম পাবে তোমাকে আমার অমুখ বন্দার বান্দির কাছে যাও দুনিয়াতে আমি বড় কষ্ট দিচ্ছি বড় পরীক্ষা করছি ইমান আমলে সোসাইটি ছাড়ে ইমান আমলে রশি ছাড়ে আমি বড় দুনিয়াতে পরীক্ষা করছি এখন আমার বন্ধার কাছে যাও চাললি মারেই আমার কন্দারে যে আমার সালাম বলো আমার দাদা আমি বন্ধার সাক্ষাৎ করতে চাই বলবে কালিমা পড়াইয়া কেদা ইয়ারি আমার বন্ধা যেন ভুলা না যায় আমার যুবক যেন বুলা না যায় আমার বৃষ্টি যেন মিলা না যায় আমার নারী পুরুষ যেন ভুলা না যায় আমার বন্ধ যেন ভুলা যায় তুমি পড়ায়ালেও তুমি পড়ায় রে আখ রু হবু কামাগু সারা দিনার আজি সেরকম আকাশ ভিতর থেকে চুল বাহির করে আমার গঙ্গার রুকে এরকম বাহির করবি আমার গঙ্গার সাথে তুমি কঠোর ব্যবহার করবে না ব্যবহার করবে কোন কঠোর ব্যবহার করবে না আর শুনো শুনো শুনো শুনো শুনো শুনো আরে শুনো শোনো আমার বন্দার রুকে যখন বাহির করবে আর বাহির যখন বেয়া যাবে জানাতে রেশনের কাপড়ের ভিতরে একে তুমি মুস্কর আমি টুকা দিবে সোনার প্লেটে রেখা আমার কাছে পাঠা দিবে আল্লাহ যখন রু বাহির হবে যখন ওই প্লেটে রাখবে হুকুম আসবেদ অমিনা আল্লাহ! তোম আকাশ থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম আড়স পর্যন্ত লাইন ধরা দাঁড়া যায় আমার দমদার রুকে স্বাগত জানাও যখন আড়সের নিচে রূপ আর চেষ্টা করবে আল্লাহ বলবে চার রক্ত সকাল দিক যেন আমার সাথে সাক্ষাৎ করতে পারে এই হলো ইমান আমাদের উপরে উঠান্ড তী যা আমাকে উঠান্ড শরীর শরীর শরীর দুনিয়াতে পোড়া থাকবে ফেরেস্তাতে চাল্লা বলবে মানুষ খালাও নামার পড়ুকনু তোমরাও কুমু ফানীলা কবরি কখন পর্যন্ত দাঁড়ায় যাও আর আমার বন্ধার শরীরকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিবে এই দুই সোসাইটি বানাও এক হইল ইমানের সোসাইটি এক হইল আমাদের সোসাইটি তুমি সম্পর্ক করো ইমানের সাথে তুমি সম্পর্ক করো আমার সাথে এর চিহ্ন লাগাও চোল এর চিহ্ন লাগাও পাঠি এর জন্য চলো আগে তো মর্যাদা তুমি আল্লাহর কাছে পাবে কিরকম পাবে কেমন উঠবে আরো সে রেস্তারা উঠবে সকালবেলা উঠে তাদের আল্লাহ বলি তিরিশ বছর ঘুমাই তারপরে ঘুম কুলা হয় না কেন কেন তুই জানো তার আল্লাহ আরো সে সকালবেলা উঠাবে বলবে দুনিয়া তো সকালে নাস্তা করছিলাম এইখানে কি ব্যবস্থা আসবে রুটি ঠান্ডা হয়ে গেছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চাই আমনে সামনে দশানে বসা যাবে আমল লমা টাইম হাতে চলে আসবে একজন আরেকজনের দেখা যাবে হামুক রিতাবিয়া হিনবি তনন্ত হিতাবিয়া এক কয় নম্বর চ্যাং কিনতে কয় নম্বর জানতাম এরকমই ঘটবে কি যায় দুনিয়ায় পাঁচি লাগে একদিন একজন আরেকজনটা দেখবে কথা বললে খায় বেশি সময় লাগে বেশি ঠিক না কথা বলতে থাকলে খায় বেশি না আবার কি সময় বেশি রেস্তোরাঁ বলবে আছি আছি কীতে কীতে দুপুরে খানা ঠান্ডা হয়ে যেতে চান না জন্নতায় কোনায় বিচরণ হয়ে বড় হইতে ক কোন গাছ খাইতে বালিয়া গন্ধির গাছ ক না হাসি চা প্রাণ প্রাণের গাছ খায় বড় ও মুখে পানি আসবে উঠবে দৌড় দেওয়ার লেগা খালি উঠবে রঙা জড়ি আমি বলে ছিল না না যে উন্মতুল প্রাণ আমরা পুরাণ তারা উন্ম নাহলে উন্মতুল চাঁদি পোখারি চাকরি না আমরা ওই উন্ম সেটা মানুষে কল্যাণ আসতে বাতিল করতে আমাদেরকে ছিল না হলো সাহেব আমরা ছিল আমাদেরকে চিনলামু হুমাতান আমাদের প্রশংসায় আল্লাহর পঞ্চমুখ ছিল সমস্ত আত্মা বি কিতাব আমাদের প্রশংসায় পড়া ছিল সমস্ত নবী আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল আরে তুমি জানো না জানো না জানো না এই জন্য কেউ আমাদের দিন হুজুর সালাম বলবে আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন কেন কেন আমার উন্মতের দুষ্ট্রুটি যেন কেউ না জানে আল্লাহ বলে আপনার উন্মতের দুষ্ট্রুটি আমি আপনাকেও জানতে দিব না আমি পর্দার ভিতরে হিসাব তোমরা তোমরা তোমরা যমুনা দেখতে দেখতে যায় না তাইলে আমার আগুন চির দিনে নিবা যাবে কিভাবে পার হবো কবার তোমরা যেন তোমাদের একটা নিচেটা হবে একশো ষাট কিলোমিটার যে মুখে ফিট হবে মুখটা কত বড় হবে বসতে জায়গা লাগবে কিলোমিটার জায়গা একটা রান হবে আমি চতুর্থ বার দিয়ে খারাপ ইয়ামানের সবচেয়ে তীব্র আর সবচেয়ে উঁচা পাহাড় যেটা হলো জাবালের পয়দা একটা রান হবে কয়দা পাহাড় শরীরের ফাটন এরকম হবে আমরা রসুল বলতে আমি চোদ্দ তলাপে চলছি চোদ্দ তলা শিপ কয়তলা কয়তলা স্পেনে এক শিপে আমরা দ্বীপে গেছি চোদ্দ তালা শিপে ওটার ভিতরে নাই কিছু এরকম নাই খেলার মাঠ পর্যন্ত গাড়ি ঘুড়ি সব সহ ওটার ভিতরে ঢুকানো ওই ফাটলের ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় শীত যতাইতে তার না নিচে বাঁচবে না কোনো আর এক জান্নাতি যখন জান্নাতে ঢুকবে দশটা ব্যক্তিগত গুণ দিবে যুবক শুনো একটু শুনো আজকে তুই পাগল তোর মোবাইল ধরা সুরের পাহাড় তুই সুনোর সারাদিন আরে তোকে যে সুর দিবে ওই সুর দিকা উড় পর্যন্ত পাগল হয়ে যাবে তুই এত দশটা একশো পুরুষের যৌবন শক্তি আচ্ছা আমরা পুরুষ না আমরাও এলাম কেঞ্জ আমাদের মা বন্ধুরা আমাদের মা বোনা মহিলা না আমরা সেই ব্যক্তির সম্পর্ক ইমান আর আবলের সাথে যার সোসাইটি ইমানওয়ালার আবল ওয়ালা ওটা ছিল সাহাবাই গ্রাম এই জন্য আল্লাহ কোরআনে বলছে রিজাউল্লা ছিল পুরুষ তোমাকে একশো পুরুষের যৌন শক্তি দেওয়া হবে মোহাম্মদ রসুলা দাড়ি থাকবে না চোখে সুরবা লাগানো থাকবে ও যুবক আজকে কানেন নিঃশ্বাস নিঃশ্বাস মুস সাজাইতে তো চান করে আমরা জিজ্ঞাসা করবে। আর তু কি না আল্লাহ শুনবো গান কেনা শোনে গান আচ্ছা লাগাও, লাগাবে এরকম স্টেজ হুড়দেরকে ডাকা হবে আল্লাহ বলবে গান শোনাও গান শোনাবে আল্লাহ বলবে আর তুরি দু না আস্থা না মিনহু একচে সুন্দর শুনতে চাও তার পথম খায় বলবে মা আস্থা না মিনহু আল্লাহ একচে সুন্দর আবার কি হইতে পারে আল্লাহ টা ও দাউদা। তুইও আয় দাউদ আলাহিসাম বলবে দাউদ আলাহিসাম বলবে তুমি শোনাও দাউদ আলাহিসাম শোনাবে শরৎ তুমিও মূর্ছা যাবে জম পর্যন্ত মূর্ছা যাবে কোন পর্যন্ত মূর্ছা যাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আতুরি দুন আস্থানা মিনহু সুন্দর সুন্দর শুনবে কেউ জান্ন বলবে মা আস্তানা তোর সাথের প্রথম একচে সুন্দর আবার কি হতে পারে আল্লাহ বলবে সুন্দর আছে। মিনহু বলে শুনবো বলবে কালিয়া মোহাম্মাদাম আসবে শোনাবে ও হো হো ওই দিন কি হবে তারপরে জিজ্ঞেস করবে আতুরি দুন আস্থানা জান্নাতে বলবে কাল্লা ও হাসা এত সুন্দর তো হইতেই পারে না আল্লাহ বলে আফ্লাহাবে সায়ত ও নালিন তুমি কুন সায়ত অবিনীত তুমি কোনো কুন নিষায়ত হইতে তার লোক চড় ইমামের সাথে তারলো চোরো আমলের সাথে তার লোক বড় সোসাইটি ইমানওয়ালা বড় সোসাইটি আমল ওলা এটার জন্য লাগাইতে হবে দৌড় দৌড় ছাড়া এই জিনিস অর্জন হবে না চেষ্টা ছাড়া অর্জন হবে না এটার জন্য রাখতেন তো সুনায়ের পা দিনেরা দিন তাকি এই আল্লাহ শিখাইতেন না সুনায়ের পাড়া করোয়া কিছু আল্লাহ আর কিছু শুধু বন্ধার জন্য আল্লাহ আর কম জন্য আল্লাহ এইরকমা জানতো না যে ছয় চক্কর কি করবে জানতো আর আপনি হস করছেন কেউ এইখানে হাজির হ্যাঁ মারবা দৌড়াইছেন না হ্যাঁ এটা কি হাজেলা দৌড়িতে দূত শুকায় পানি শেষ হয়ে শুরু ইসমাইল আমি তো করছে তিন দিকে জমজম জারি হওয়া জরুরি ছিল আর উল্লাহ বলে না না এই তিন দিকে চাই আমরা জঞ্জম জারি করি না আমাদের জমজম জারি হবে তখন যেটা হাজেরাও জানি না সপার থেকে মারোয়া গেলে মারোয়ার টিকা আসলে আবার সপার টিকা গেলে আবার মারোয়ার থেকে আসলে আবার সপার টিকা গেলে কি ঘটবে এটা হাজারও জানে না সে তো তারা এক কোথায় পানি পাওয়া যায় কিনা আমার বিজানের জন্য আমরা বলে তো জরুর পিছনে আমি এরকম কুড়া জারি করবো সারা দুনিয়া সাতশো কোটি মানুষ যদি সমগ্র পানিকে এখন অ্যাবউট করে আর ছেড়া দেয় আর শুধু জমজমের পানিতে স্বল্প খেলে। হাজেরার চৌড়ের ক্ষমতা ওই কুয়া চারি করছি তুইও তৌর দিদি তুইও তৌল লাগাবি এর পিছনে কি ঘটবে তুই জানবি না এর পিছনে ঘটবে তো ঘটবে আমি আল্লাহ ইস্তেকবারের জন্য রেডি হয়ে যাবো আমি মানে আমার কথা বুঝছেন হ্যাঁ কে কে আজকে থেকে নিয়োগ করেন আজকে টিকা ইচ্ছা অতীতের জন্য তবা করব চা কেসে গেছে যা এই জন্য আল্লাহ কে বলতে আল্লাহ ফেরেস তাদের চিৎক শুরু হয়ে গেছে আল্লাহ তোমার প্রিয় পত্র তো এক জনবাজব না কি দিক দিয়ে গুমরা করবো আল্লাহ তোমাদের কান্নার দরকার নাই এ দুই দিক বুড়া গেছে উপরে নিচে নাই উপরে নিচে দিয়ে কিনব আমি লিফিন ক্লিন করতে দেরি হবে না এক জনক সব পাতা সব যুব কুসলমান কেমনি ওই নবী ওই নবী ওই নবী চোখের পানি জিজ্ঞাসা করতে এমন সময় আসে না নবী ক্রান্তি আছে বলতে এক বছর তিনশো দিন আমার উন্মত করতে পারবে না বলতে পাইলে এক মাস আগে বলে একমাস উনত্রিশ তিরিশ দিয়ে নেটওয়ার সম্ভব না এক জামানা আসবে এখন আর সিনেমা হল দরকার নাই যুবক বেমোরছে পঞ্চাশ যত সিনেমা হলছে সব পঞ্চাশ টিগার মধ্যে ঢুকে আছে ঠিক যুবক রাগ আয় সত্য না কোন সিনেমা হল এর দরকার নেই কোন নাই টের মধ্যে ঠিক না সারা রাত্রাড়ি কিন্তু এক মাস আগে বলে এক সপ্তাহ আগে বলে সাত দিন ঠিক পারবে না চোখের পানি টানতেছে না বলতেছে একদিন আগে একদিন চব্বিশ ঘন্টা সন্ধ্যা করবে মোমের সকালে কাপের হয়ে যাবে হাদিসের ভিতরে আছে ওই সময় আমার উন্নতর উপরে আসবে চব্বিশ ঘন্টা পারবে না চল পঞ্চম বর পঞ্চম বর চোখের পানির উপরে রহম খার হাসির ভিতরে ভিতরে মোহাম্মদ হাসারিতে আর ইদানিয়া জিমরিন ইদানিয়া জিবরিন ইদানিয়া জিবরিন তাই আমার উন্মতাবে যুবক ঠিক না করবেন তো কে কে করবেন আর প্রধান তো আর আমার লোকে বলেন আল্লাহ আমাদের তৌবা আল্লাহ আমাদের তোবা বা একেই বলেন আল্লাহ আমার তৌবা আল্লাহ আমার তওলা আল্লাহ আমার তোবা আমান এক গঙ্গা যখন তলা করে তো সমগ্র আকাশকে বাগতি দিয়ে সুসজ্জিত করা হয় ফেরেস তারা জিজ্ঞাসা করেনা এই সুসজ্জিত কেন ফেরেশ তারা চিৎকার এক গঙ্গা আল্লাহর থেকে দিনু ফেছিল রাজা আকিলাম মা সে আল্লাহর দিকে ছিড়া দিতে আল্লাহ লোকে তার লোক চিরা ফেলতে আল্লাহলের থোলা ফেরা ফেলতে এই জন্য তার খুশিতে আল্লাহ সমগ্র আকাশকে বাগতি দিয়ে সুসজ্জিত থেকে করবো এটার জন্য তফুলো আপনাদেরকে কবুল করোলা আমার কেউ আমল করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আদাই and I've heard an active role